আবু হুরাই রাহ রাহালন বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সুলাইমান ইবনু দাউদ আলাহি সালাম বলেছিলেন আজ রাতে আমি একশো অথবা বলেছে নিরানব্বই জন স্ত্রীর সঙ্গে সঙ্গত হব। তাদের প্রত্যেকেই একজন বীর মুজাহিদ প্রসব করবে তার একজন সাথী বললেন বলুন ইনশাআল্লাহ কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি ফলে একজন স্ত্রী ব্যতীত কেউই গর্ভবতী হলেন না তিনিও একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন সেই সত্যার কসম যার হাতে মুহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম এর প্রাণ যদি তিনি ইনশাল্লাহ বলতেন তবে সকলের সন্তান হতো এবং তারা সকলেই ঘোর হয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করত